বলে মানুষের তো সবচেয়ে বেশি সুন্দর কাঠামোটা সৃষ্টি করছি কিন্তু এই মানুষ খ্রিষ্ট জগতের চেয়ে নিকৃষ্টতম স্তরে গিয়া পড়বে যদি সৃষ্টি করিয়া দেখলাম আমার আমি সৃষ্টিকর্তা এরাদত আমাকে করতে হবে যারা শুধু সৃষ্টিকর্তা মানলো কিন্তু এবার যা সৃষ্টিকর্তার কথা বললো না আল্লাহ বলেন সৃষ্টির নিকৃষ্টতম পর্যায়ে মানুষ আল্লাহ সুন্দর কাটাল সৃষ্টি করলেও শেষ পর্যন্ত আমার মানুষ নাই। থাকতো না একদল মানুষ আরো সুন্দরে পরিণত হইব আর মানুষ সবচেয়ে বেশি নিকৃষ্টতম পর্যায়ে গিয়ে যারা নিকৃষ্টতম পর্যায়ে গিয়ে পৌঁছব এরার আকৃতি এই সুন্দর মানুষের আকৃতি থাকবে কোন মানুষের সুরের আকৃতি জানান্নামের আগুন জ্বালানো হবে যেমন বহারি ফের হাদিস আছে হজরত রসুল হাসানের দিন হজরত ইব্রাহিমের বলবেন ও আল্লাহ আমার পিতা আজর জাহান্নামের আগুন আমার তো আল্লাহ ইব্রাহিম তুমি ভুলিয়া গেলে আমার সাধারণ ঘোষণা কোন মুসিদের না জাতের দিন করার অধিকার কোন নবিন নাই তবে তোমার মায়া লাগে তোমার বাপুরে আগুনে জ্বলতে দেখলে মায়া না লাগে আগর আল্লাহ সুয়ারের আকৃতিতে পরিবর্তন হয়ে থাকবে আর তিরিশ তারে হইবেন আমার ইব্রাহিমেয়াঈশ ইব্রাহিম ইসলাম দেখবেন একটা সুয়ার আগুনে যাওয়া এতেই যে উনার বামা ছিল এই হেয়াল আত্মীয় আছে তা সুন্দর না নিকৃষ্ট হইলে যাইব আল্লাহ আসি লীনা ইতি বলা হুম আজুরন মানুষ কি আমি সৃষ্টির সুন্দরতম কাঠামো দিয়া সৃষ্টি করেছে। কিন্তু শেষ পর্যন্ত সফল মানুষ সুন্দর থাকবে না শুধু যে সমস্ত মানুষ ইমান আনবে আজ মেয়ে কামাল হবে আল্লাহের সৃষ্টিকর্তা বিশ্বাস করবে আর একমাত্র আল্লাহে বাধক করবে ওই সমস্ত মানুষকে আরো সুন্দর বানিয়ে দেওয়া হবে যারা আল্লাহকে সৃষ্টিকর্তা মানবে না অত অথবা সৃষ্টিকর্তা মানলেও সৃষ্টি করেছেন যিনি বিধান পালন করতে হবে তা এই মূল নীতিকে যারা বিশ্বাস করতে পারবে না আল্লাহ তাকবুল আলমিন ফরমান এদেরকে সৃষ্টির নিকৃষ্টতম পর্যায়ে নিয়ে পৌঁছাইয়া দেওয়া হবে আমরা চাননি উৎকৃষ্ট ডাক্তার না নিকৃষ্টার উৎকৃষ্ট ডাক্তার বাড়বা তার ব্যবস্থা বাতাই আল্লাহ বলেন মানুষ সকল এবাদত করো তোমাদের পর্বার দিগারের যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন আল্লাহ মানুষের পর্যায়ক্রমে কেমনে কেমনে মাটির থেকে এত সুন্দরটা কি রক্ত উৎপাদন হলেন আর এই রক্তটা কি বীর্য উৎপাদন করলেন তারপরে এই বীর্য তোমার বাবার শরীর থেকে তোমার মায়ের গর্বে তো খাইয়া দিলেন তারপরে একজন চিরিস্তা করে দিলেন এক বিন্দু মা চুমিশ বানাইল চল্লিশ But listen পর্যন্ত মন্টন করল চল্লিশ দিনের মন্টনের ফলে পানির বিন্দু রক্তের বিন্দুতে পরিণত হইল আরো চল্লিশ দিনের মেহনতির ফলে রক্তের বিন্দু গোষ্ঠের টুকরায় পরিণত হইল আরো চল্লিশ দিনের মেহনতির ফলে গোষ্ঠের ভিতরে হাড্ডি বাইল আরো চল্লিশ দিনের মেহনতের ফলে তার ভিতরে রুহের চরচার হইল আরো চল্লিশ দিনের মেহনতের ফলে তার মধ্যে অঙ্গ প্রত্যঙ্গ ভোগাইল আরো দিনের মেহনতের ফলে পৃথিবীর আলু বাতাস সহ্য করার মতো যোগ্য হইল আরও চল্লিশ দিনের মেহনতের ফলে সামান্যতম রাস্তা দিয়া এই মোটা দেহ কেমন পরি বাহির হইয়া আসল ইটা ওয়াজ ওয়াজ বল কোন পদ্ধতি আল্লাহ বলে সোম সরা পৃথিবীর আলু বাতাস সহ্য করার যোগ্য হইল তখন অতি সংকীর্ণ রাস্তা দিয়া তোমার এত বড় দেহ কেমন করে বাহির হয়ে আসল আল্লাহ বলেন যদি আল্লাহর কুদরতী ব্যবস্থায় তোমার শরীরটা যত বড় সুত্ত রাস্তাটা এত বড় আল্লাহ যদি কুদ্রতি না গর্বত থেকে এই পৃথিবীর তুমি বুঝি ই আল্লাহর লাগিয়ে আবার অত হাতে না তোমার মতন হারামকেই জাহান নামে দেওয়া হবে দুইটা রেখা একটা রেখা হল দুনিয়ার মাঝে কোনদিন বারোই আইতাই হাল্লাই না আল্লাহর কুদ্রতি ব্যবস্থায় তোমার শরীর ইহা যত বড় ছোট রাস্তা তারা এত বড় হয়ে যা দিচ্ছি বারোই না। বিভিন্ন আয়াতে আল্লাহ ফাকবুল আলমের ক্ষুদ্রতের বিবরণ দিয়ে মানুষের বিবেক আল্লাহর এবাদতের অনুকূল বানাইবার ব্যবস্থা করেছে আমার ক্ষুদ্রতের বিবরণ শুনো আমার ক্ষুদ্রতের বিবরণ বুঝো আমার ক্ষুদ্রতের বিবরণ নিয়ে চিন্তা ভাবনা করো দেখবা তোমার বিবেক তোমার আত্ম তোমার বুদ্ধি রায় দিবে যে আল্লাহ ফুল আলমিন এত বড় কুদ্রফের মাধ্যমে এত ভীত বস্তু থেকে এত নিকৃষ্টতম অবস্থু থেকে এত সুন্দর কাটামুগিয়া এত সুন্দর মানুষ বানাইছেন নিশ্চয়ই ওই আল্লাহর এমাদত করা ছাড়া আমার জীবনের আর কোনো সাধনা হইতে পারে না এই পদ্ধতির ও করি আল্লাহ ফাকরাবুল আলমিন বলতেছেন হে মানুষ সকল তোমাদের ওই পূর্ব দিকারের এমানত করো যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন সৃষ্টি সম্পর্কে কিছু কথা বোঝাই চিনি যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন আর তোমাদের পূর্ববর্তীদেরকেও সৃষ্টি করেছেন তোমরা তো শ্রেষ্ঠ বীরুমা তোমরা সৃষ্টি করতো তোমরা আগে আরো অনেক নবী আসলাম নবীর পরবর্তীরা কথা কইলানা এখানে কেড়া হয়েছেন এখানে তোমরা বলতে মোহাম্মদুরসুল্লাহ বোঝানো তোমরা বলতে মোহাম্মদুরসুল্লাহ বুঝেছে এই কারণে পূর্ববর্তীরাও তো মানুষ কিন্তু হ্যাঁ তো মোহাম্মদুরসুল্লার উন্মত না এই কারণে পূর্ববর্তীরাও যেহেতু মানুষ তোমরা যেভাবে বানাইছ না লাই তারা ওইভাবেই বানাইছেন ওই কথা বুঝাইবার লাগে তোমরা পূর্ববর্তীরা উল্লেখ কিন্তু কে পর্যন্ত দুতে যত মানুষ আইব অকাল মানুষই যেহেতু মোহাম্মদুর রসুল্লার উন্ম্মত হইব এই কারণে পরবর্তী হওয়ার আর কোন নাই জানিস কি আমার পর্যন্ত যত মানুষ আইবে ওর মানুষ এই মোহাম্মদ রসুল্লার উম হল যে তোমরা বলতে তো মোহাম্মদ রসুল্লার উন্মতই বুঝাইছেন তোমরা বর্তমানে যারা জুনিয়া তোমরাও মোহাম্মদ রসুল্লার উমত কি পর্যন্ত যারা বর্তমানের মানুষ ভবিষ্যতের মানুষ সব মানুষ বুঝায় কিন্তু আদের জমান আর উম্মত বুঝায় না এই কারণে বলছেন তোমাদের সৃষ্টি করেছেন তোমাদের পূর্ববর্তীদের সৃষ্টি করেছেন আর পরবর্তী যারা আসবে তারাও তোমার তোমরা যে নদীর উম্মত সেই নদীর উম্মতমরা সব আর এরাও নবীন এই কারণেই মহৎ সিরি নেকার এই আয়াক জিয়াগুলি দিয়েছেন যে এই আয়া তো সত্নে এক একদলই যদি মোহাম্মদ রসুল্লার পরে আরো কেউ নয়া নদী হইত আর ওই নদীর নয়া কোনো এই আল্লাহরাই আল্লাহ করবেন এই কথা বলতেন যদি তোমাদের পরবর্তী আর কোন উন্মত থাকত যেহেতু তোমাদের পরবর্তী বলতে আর কোন উন্মত নাই এই কারণে শুধু পূর্ববর্তী বললে করে দিয়েছেন তোমাদের পরবর্তীদের কথা আল্লাহ বলার কোন দরকার বাকি যেন এই আয়াতেরুের বেহারে আমি অতীতেও আপনাদেরকে অনেক কথা শুনাইছি ইনশাল্লাহ ভবিষ্যতে আরো বহু আয়াত পুরানো আসবে যখন আসবে তখন শোনানো হবে অতীতে যে সমস্ত অতীতে যে সমস্ত কথা শুনাইছি ইয়ার মেডি একটা কথা আমার ক্ষুদ্র বিবেচনায় বেশি জরুরি যা আমারও বলা দরকার বারবার বলা দরকার সপ্তম স্মরণ রাখা দরকার শরীফের রসুলের আমার পরে কি পর্যন্ত যে সমস্ত মানুষ নবত পাওয়ার দাবি করবে আল্লাহ রসুল বলেন এরা সবাই হবে মিথ্যাবাদী দার্জাল কারণ আনা খাতামুন্না বিগিন আমি হইলাম খা আল্লাহ রসুল নিজে তামীনের বলেন আর কোন নবী নাই আমার পরে আর কোন নবী নাই কিন্তু তহি পাহরিফের হাতি সে উল্লেখ আছে আল্লাহ রসুল বলছেন নবী আবারও আসবেন কোন দিন নতুন নাই কেমন তার আগে ইসানবী আমার ঘরে নবী নাই মানে আমার পরে আর কোন নবী আসবেন না এই কথা নয় আমার পরে আর কেউ নদী হবে না এই অপেক্ষা মুসলিম শনিবার হাঁটিছে উল্লেখাতে আমার পরে আর কেউ পাবে না ঈশা নদী আমার পরেছি আমি আমার পরেছি না ঈসা আমি আমার আগেও নবী অনুবত হইয়া আয়াকে ধর তবে আমারাই তেনে তাই এই প্রশ্নের যা বিস্তারিত ভাবে অন্যান্য খুব বিস্তারিতভাবে দেওয়া সংক্ষিপ্ত হলো হজরত ঈসা আলহ ইসলামের মরণ বাকি রয়েছে আসমানো মরণের জায়গা না মরণের জায়গা হইল বিনা কাজ মরণ যখন বাকি রয়েছে এটা পুরা নিয়ে লাগবে বিন্যজরত ঈসা ইসলাম যে আকৃতি তো আবার দুনিয়াতে আসবেন দুনিয়াবাসীর জন্য আরো দরকার বাকি রয়েছে না ওনার নিজের মরণ বাকি এমন ভঙ্গিতে বর্ণনা করতেন হায়াতের মর্ম বুঝলে পরিষ্কার হইয়া যায় যে তোমাদেরকে বলার পরে পরবর্তী আর বলার দরকার নাই কারণ কিয়ামত পর্যন্ত যারা যারা জন্ম হইব মানুষের সন্তান তারা সবাই মোহাম্মদুল্লাহ এই কথা আর কোন নবী যদি অন্য কোন নতুন যদি আইতো আল্লাহ আলমিনিকুম্লা দিন আমিন বা দিকুম বলতেন কিন্তু আল্লাহ কাবলিকুম বলেছেন বা দিকুম বলেন নাই তোমাদের পূর্ববর্তীরাও এই আল্লাহ সৃষ্টি করছেন তোমাদের পরবর্তীরা আল্লাহ বলেন পরবর্তী বলতে আর কোনো আমরা আমরা শেষ নবী হইলে আমরা নবী শেষ নবী হইলে সুতরাং এই আয়াত নবুতেরও দলিল এই আয়াত আল্লাদের সৃষ্টিকর্তা সেই কথারও দলিল এই আয়াত সৃষ্টিকর্তাকে যে আবাদত করতে হবে এই কথারও দলিল ক্ষতার দলিল হইল এই কথার দলিল আল্লাহ যে সৃষ্টিকর্তা এই কথার দলিল এই আয়াত সৃষ্টিকর্তা ছাড়া আর কারো এবাদত করা যাবে না একমাত্র সৃষ্টিকর্তার এবাদত করতে হবে এই কথা দলি এই আয়াত মুহম্মদুল যে সর্বশেষ নবী এই কথার দলিল এই আয়াত এই আয়াতের মর্ম গতকাল এবং আজকে আন্ধরা আমরা যা বুঝতে পারছি সবটার সার মর্ম হল সৃষ্টি যার বিদান তার এটা সার মর্ম হল যিনি সৃষ্টি করেছেন তার হুকুম পালন করা লাগবো যিনি সৃষ্টি করেছেন তার হুকুম পালন করা লাগবে বুঝা থাকলে কৌকা আল্লাহারে যদি সৃষ্টিকর্তা মানে আর আল্লাহর বিধান পালন করতে যদি রাজি না হয় ওই বোন রাম আজই আল্লাহরে সৃষ্টিকর্তা বলা ভাই যথেষ্ট নয় আল্লাহকে মাহবুধও বলতে হবে আল্লাহ আমার মাবুদ আমি তার বন্দা আমি আল্লাহর এবাদত করবো এই জন্য আল্লাহ আমার মাহবুদ আর আমি যেহেতু এবাদত কর নে ও আল্লাহ জন্য আমি আল্লাহর বন্দা গতকাল একটা হাতিস আপনার রসুলদারে যে আল্লাহ তার বন্দারে একটা মেয়ে লুখে তার কুলের শিশুরে যে পরিমাণ মায়া করে আল্লাহ তার বন্দারে এই পরিমাণ মায়া করুন আল্লাহ অনেক বেশি মায়া হয় একটা মেয়ে লুখে তার কুলের শিশুরে কোনোদিন নিজেরাতে আগুন হলায় না আল্লাহ তো তার অনেক বুঝতাম একটা মেয়ে তার কুলের শিশুরে যে পরিমাণ মায়া করে আল্লাহ তার থেকে বেশি মায়া করুন এই প্রশ্ন করার বাদে আল্লাহর করছিল সে মাতামু বারো কোথায় বলেন একটা মেয়ে লুখে তার ফুলের শিশুরের যে পরিমাণ মায়া করে আল্লাহ তার বন্ধারে তার চেয়ে বেশি গুণ বেশি মায়া করেনি কথা সত্য কিন্তু তোমার বুঝতে হবে আল্লাহর বন্ধা হারে হয় যে আল্লাহর বন্দেগি করে তারে আল্লাহর বন্ধা হয় যে আল্লাহর বন্দেগি করে তারে আল্লাহর বন্ধা হয় আল্লাহর বন্দেগি কেন করতাম যেহেতু তিনি আমাদের দুই ধারণ একটা হইলো যেহেতু তিনি আমাদের সৃষ্টিকর্তা আর একটা হলো যেহেতু তিনি আমাদের পালন কর্তা সৃষ্টিকর্তাও আর যদি তোমার খানি তৈরি কর তাতে তোমার বানাই লারবাদত করতাম কটা কারণে তিনি আমার বানাই শ তিনি আমারে লালন পালন কর লালন পালন তা এই সর্বশেষ যার যার বাড়িতে হবে আল্লাহ আপনাদের আমাদের সবাইকে তো অভিজ্ঞান করোনাবে وعلى آله وأصحابه وبارك وسلمك ما تحب وترضى الحمد لله الذي هدانا لهذا وما كنا لنا تديا لولا أن هدانا الله ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترهمنا لما من الخاسرين লমি মনে করু আমি তোমার দর্বারের সবচেয়ে বরাদালয় দিকে লক্ষ্য না করিয়া আমার যোগ্যতার দিকে লক্ষ্য না করিয়া তোমার সমস্ত আসে তিন বন্দারা তোমার কালামের প্রতি আগ্রহ হইয়া তোমার কালামের মর্মানি বুঝার জন্য সমাবেত হয়েছেন তোমার বন্দাদের অন্তরে তোমার কালামের প্রতি যে আগ্রহ আছে সেই দিকে লক্ষ্য করিয়া ইয়া আল্লাহ এই মোবারক তিরুল কোরআন সমাবেশকে কবুল মঞ্জুর করো আল্লাহ আয় আল্লাহ তোমার কালামের এই আলোচনার সমাবেশের উচিলে আমাদের সবাইকে হেদায়ত দান করো আছি তাদেরকে তো বা করিয়া গুণা দিবার তান করো আল্লাহ যারা তোমার আছি বন্দীগী করার আগ্রহ আমাদের মনে মনে খুশি করিয়া দাও যেভাবে করলে তুমি খুশি হও সেইভাবে এবাজত করার তৌফিক আমাদেরকে দান করোয় আল্লাহ আয় আল্লাহ তোমার পবিত্র কালামে রুচিলায় ইয় আল্লাহাম ওবার মাসে রুচিলায় ইয়া আল্লাহ এই মসজিদের পরিবেশের উচিলায় ইয়া আল্লাহ আমাদের সমস্ত দিন দেগানকে হেদায়ত দান কর ইয়া আল্লাহ আমাদের সমস্ত মূর দেগানকে নাজার দান করো ইয়াল্লাহ যারা বেমারি আছেন তাদেরকে আরোগ্যদান কর ইয়াল্লাহ যারা বিপদগ্রস্ত আছেন তাদের বিপদ মুক্তি দান করো ইয়াল্লাহ যারা সমস্যা যার জড়িত আছেন তাদের সমস্যার সমাধান করো ইয়াল্লা যারা অভাবগ্রস্ত আছেন তাদের অভাব দূর করে দাও ইয়াল্লাহ যারা লিঙ্গস্থ আছেন তাদের দিন পরিশোধ করার অভিযান করে দাও ইয়াল্লাহ আয়াল্লাহ আমার কাছে যারা যত রকমের দোয়ার দরখাস্ত করেছেন প্রত্যেকের মেঘ দোয়াকে কবুল মঞ্জুর করো ইয়া আল্লাহ যারা যত রকমের আশা করুষা নিয়ে তোমার দরবারে হাত উঠাইলাম প্রত্যেকের মেঘ প্রসনাকে কবুল মঞ্জুর করো ইয়াল্লাহ এই জামে মসজিদকে কবুল মঞ্জুর করো দিনের পরিবেশ নাই আল্লাহ মসজিদকে তোমার বন্ধাদের হেদায়তের মরকজ বানাও ইসজিদ ছাড়াও যত মসজিদ আছে যত দিনী মাদারিস আছে ইয়া আল্লাহ যত দিনী প্রতিষ্ঠান আছে সবগুলিকে কবল মন্দির করো সবগুলির জরুরি এক করে দাও সবগুলি দিনী প্রতিষ্ঠানকে মন্দির এবং সুদ পর্যন্ত পৌঁছায় দাও ইয়া আল্লাহ যত দিনী ব্যক্তিত্ব আসেন যতগুলো আমার এক রাম বন্ধুর গানে দিন আসেন যা আল্লাহ তাদের হায়াতে বরগদান করো যা আল্লাহ তাদের রূপ সারাইয়া যাও যা আল্লাহ তাদেরকে দীর্ঘ জীবন দান করো